আলহামদুলিল্লাহ আল্লাহ যার নাম দীনে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ যখন নূ আলাইস্লাম সম্পর্কে উল্লেখ করেছেন কথা বলেছেন তখন কুরআনে তার দাওয়াহ নিয়ে কথা বলেছেন হুদ আলাহি সাল্লাম সম্পর্কে কথা বলেছেন তখন তার দাওয়াতের কথা উল্লেখ করেছেন যখন সাহ আলাইস্লামের কথা উল্লেখ করেছেন তখন তারও ও দাওয়াতের বিষয়টিকে উল্লেখ করেছেন আলোচনা করেছেন কিন্তু যে নবীর ক্ষেত্রে আল্লাহ মহামতাল্লাহ দাওয়া নিয়ে কোনো কথাই বলেননি তিনি হচ্ছেন সাইদিনা আইউুব আলাহি সাল্লাম আল্লাহ মাল্লাহ আইউুব আলাহি সাল্লামকে নিয়ে কোরআনে আলোচনা করেছেন কিন্তু কিন্তু তিনি তার কৌমের নিকট তার দাওয়াত নিয়ে কোনো বিষয় উল্লেখ করেননি আল্লাহ মহাম্মতাল্লাহ আইয়ুব আলাহাইসালামের সবরের কাহিনীকে আমাদের সামনে উপস্থাপন করেছেন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 ता किया दिन किस मानुष के बीजे सामने दृष्टान्त हिसेब उदाहरण हिसेबल उपस्थापन करनी सामने दृष्टान्त हिसेबी प्रमाण हिसेबी पेश करा सुलईम अलाम के कृतदास सामने पेश करा यूसुफ अलाम के एवं विपदग्रस्त व्यक्ति ते सामने उपस्थापन करा आईब अल्लम के अर्थात विपदग्रस्त व्यक्ति मध्य उदाहरण सृष्टिकारी व्यक्ति हम आईब अल्लाम आल साल प्रत्येक नबी के कठिन परीक्षा दीते सकते से परीक्षा सबर करत कार्य क्योंकि आईब अल्लाइसलम आलोचन आलासुता विशेष भाई इन्ना वजेद नाहिरान निश्चय धैर्यशील हिसी ए कथार मध्य इंगित रही है आलासुदाल वस्तव ताके कठिन परीक्षा आला साल सत्य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 आल्लास महत एक ही सुरामे स्मरण कर रब के आहवान करी दुख कष्टे पड़े तो दयाबान दे चाहते सर्वश्रेष्ठ दयाबान वा हम राहिमिन সুরা আম্বা এবং সুরা সোয়াদের সাল্লামের আলোচনা শুরুতে আল্লাহব আলাহামের আহ্বান করার বিষয়কে আল্লাহকে ডাক দেওয়ার বিষয়টি একই ভাবে ইজ না দা রবাহু ইজনাদা না ইজনাদা রবাহু যখন আইব তার রবকে আহ্বান করে বলেছিল সুতরাং আইব নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন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 আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী এই জন্য দেখতে পাই আইব আলাহি সাল্লামের প্রশংসায় আল্লাহ সলামতাল্লাহ বলেছেন নেহ মাল আবধ কত চমৎকার বান্দা ছিল সে এবং আল্লাহ সহাম্মতাল্লাহ আরও বলেছেন ইন্নাহু আউ্ব সে ছিল আমার প্রতি নিবেদিত আমার অভিমুখী আমার দিকে ঝুঁকে থাকা এক বান্দা ইন্নাহু আউয়াব কি ছিল আইউব আলাহামের সেই দুঃখ কষ্ট এবার আব্বাস সাইজুল্লাহ তিনি বলেছেন সাইদিনা আইব আলাহি সাল্লাম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 একজন মোমিন ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণ কর আল্লাহ রসুল তিনি বলেছেন একজন মুমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণ কর যদি ভালো কিছু ঘটে থাকে তখন সে আল্লাহ সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ কর আর যদি খারাপ কিছু ঘটে তাহলে সে সবর করে আর এটাও তার জন্য কল্যাণকর আরেকটি হাজি সেখানে জানতে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যদি একজন মুমিন ব্যক্তির গায়ে কাটাও বিদ্ধ হয় এর মাধ্যমে তার গুণা মাফ হয়ে যায় সুতরাং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 এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলামের দোয়া কবুল করলেন কিভাবে একটি কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আল্লাহ বললেন তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো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 এবং এই পানি তিনি তিনি পান করলেন তার হারানো সুস্বাস্থ্যকে ফিরে পেলেন পরে রায়াত বলেছেনু আমরা তাকে দিয়েছিলাম ফিরিয়ে দিয়েছিলাম তার পরিবার পরিজন বর্গ অমিস এবং তাদের সাথে তাদের মত অন্যদের কেউ রাহমত মিন্ আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওয়িক আলবাব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 সুতরাং এই ঘটনা এটা ছিল একটি অলৌকিক ঘটনা আল্লাহ তার প্রিয় বান্দা ইবের অসাধারণ দিচ্ছিলেন एरपरि डाके साड़ा दिए कष्ट से दूर कर दिए परिजन दे फिर दिलम बर तर सबाइडे विशेष दया और हिसेबा और समिमाण अनुग्रह दान कर आयातर शेष कथाटी विशेष गुरुतवपूर्ण सूरामबिया आल सुला अब्लम घटना के समाप्त करार पर শেষে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে জিকরা আিল আবিদিন আল্লাহাল বলেছেন আই আলাইস্লামের কাহিনী এটা হচ্ছে আল আবিদিন আল্লাহ সুবাহ তাল্লার ইবাদতকারীদের জন্য জিকরা বা উপদেশ স্বরূপ আল আবিদিন এর মাধ্যমে আল্লাহর আবিদ বা ইবাদতকারীদের কি বোঝানো হয়ে থাকে এবং এর আগে সুরা সোয়াদে আল্লাহ সুবাহতআল্লাহ কাছাকাছি বক্তব্য রেখে ঘটনাকে শেষ করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওয়া জিক্রা আলিউলিল আল বাব यटना अयुब आलामर घटना ये ज्ञानी व्यक्ति बुद्धिमान व्यक्ति हु उभय आये समन्वय माध्यम स्पष्ट बुझे पार्थी जरा आलस मोहम्मद इबादतकारी व्यक्ति आबिदीन से समस्त व्यक्तर हमें उलिल आलब प्रकृत ज्ञानी और बुद्धिमान व्यक्ति प्रकृत ज्ञानी बुद्धिमान तीन जिन जीवन सर्वक्षेत्री आलस महमताल्लार इबादत कर दासत अविश्वास काफे नास्तिक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 আমার জ্বরের তীব্রতা তোমাদের দুইজন মানুষের জ্বরের তীব্রতা সমপর্যায়ের রসুল্লাহ সাল্লাইের গায়ে যে জ্বর ছিল সেটা ছিল সাধারণ মানুষের দ্বিগুণ পরিমাণ কেন ছিল কারণ রাসুল্লাহ সাল্লাস্লামের ইমানের পর্যায়ের কারণে তাকে অনেক বেশি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আইয়ুব আলাহিস্লামের এই কাহিনী এটা আল্লাহ তাল্লাহ সমাপ্ত করেছেন একটি শপথের ঘটনা উল্লেখ করে আল্লাহ সব তাল্লাহ বলেছেন